ইবনু উমর রদিল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনও নারী যেন মাহারামকে অর্থাৎ ইসলামের দৃষ্টিতে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম এমন পুরুষ ব্যক্তি সঙ্গে না নিয়ে তিন দিনের সফর না করে